আল্লাহ সম্মানিত ভাই এবং বোনেরা আজকে আমাদের তাফসির শুরু হচ্ছে সুর আল আরাফের একশো পঞ্চান্ন নম্বর আয়াত থেকে এবং আমরা শুনে আসছি বিভিন্ন নবীদের কথা সুর আল আরফের মধ্যে এবং নবী মুসা আল ইসলামের কাহিনী চলে আসছে গত দুই সপ্তাহ থেকে এখনো কন্টিনিউ করছে সাক্ষাৎ করার জন্য করলেন তার কাউম থেকে সত্তর জন পুরুষ কা আমার সঙ্গে সাক্ষাৎ করার জন্যে দেখা করার জন্য কেন দেখা করার দরকার ছিল বনি ইসরাইলের লোকেরা মুসা আলা অবর্তমানে গরুর পূজা করলো মূর্তির পূজা করলো এরপরে মূসা আলাহিস ফেরত আসার পরে আল্লাহ তাল্লাহ তাদেরকে তবা কবুল করার শর্ত দিলেন তাদেরকে আল্লাহর এই হুকুম মানার জন্য তাদেরকে হত্যা করতে হবে এবং তারা স্বেচ্ছায় এই হত্যা কে তারা গ্রহণ করে নেবে তাহলে তো অবাকবুল হবে এবং তাই হলো কিন্তু যারা এই পূজা করেনি তারাও কম দোষ দোষ করেনি তারাও তাদেরকে বাধা দেয়নি কেন আটকাই আটকায়নি কেন তাদের মধ্যে জাহের লোকগুলো এমন একটি সেরেকের দিকে চলে গেল যারা তাদের মধ্যে মোটামুটি জ্ঞানী ছিল বুদ্ধিমান ছিল ইমানদার ছিল তারা কি করল কিভাবে এটা অ্যালাউ করল তাদের প্রতি আল্লাহ এখনো পরিপূর্ণ সন্তুষ্ট নন তখন আল্লাহ সঙ্গে কথা যে এই জাতির পক্ষ থেকে যারা বেঁচে আছে পূজা করেনি তারাও আল্লাহর কাছে তবাক করবে একটি জায়গায় গিয়ে তুর সিনা সিনাই পর্বতে গিয়ে সেখানে গিয়ে আল্লাহ তালা অ্যাপয়েন্টমেন্ট দেবেন এবং ওইখানে তারা আল্লাহ তালা কাছে তবা করবে সেই সে রা হয়ে গেলেন সত্তর জনকে তিনি করলেন। তারা তুলনামূলক ভালো কোয়ালিটির হবে একদম লো কোয়ালিটির বাসাই করার কথা না এখতিয়ার করেছেন এখতিয়ারের মধ্যে বাসাই করা লোকগুলোকে নিয়েছেন কিন্তু বাসাই করা লোকগুলো যে কাণ্ড করলো তারা পৌঁছার পরে বিভিন্ন রেওয়ায় এসছে ইসরায়েলি রেওয়ায়ত থেকে যে আল্লাহ তালা যখন অ্যাপয়েন্টমেন্ট দিলেন মুসা আলাহার সঙ্গে তখন একদম ম্যাঘের মতো ঢেকে গেল সবাইকে আর মুসা আল্লাহ যখন কথা বলতেন তখন আল্লাহ তালার সঙ্গে কালিমুল্লাহ তখন তারা দেখার জন্য সেখানে গিয়ে আল্লাহ তাল্লা কাছে তবা করবে তো মুসা আল্লাহ সাল্লাম যখন গেলেন সময় মতো আল্লাহ তাল্লাহ এরকম ধোয়ার মতো বা মেঘের মতো ঢেকে ফেললো তাদেরকে কুয়াশার মতো তখন তারা বুঝলো যে তারা যে গুণা করেছে আমরা তহবাক করছি আমাদের তবাকে কবুল করেন আল্লাহ তালা সঙ্গে কিছু কথাবার্তা হলো আল্লাহ তালা তবাকে অ্যাকসেপ্ট করলেন এখন কথাবার্তা শোনার পরে তারা এখন বলছে যে আপনি তো কথাবার্তা বললেন আল্লাহ বললেন আপনি বললেন আমরা তো আল্লাহ তালাকে দেখলাম না আপনি যে কথা বললেন আল্লাহই বললেন আর কে বললেন একটু শিওর হওয়ার জন্য একটু দেখা দরকার না আল্লাহ জাহরাত আমরা তো এই আপনি বললেন আর শুধু শুনে বিশ্বাস করে বলবে হবে না আমরা আল্লাহ তালাকে প্রকাশ্য ভাবে দেখতে চাই মুসা আল্লাহ নিজে দেখতে গিয়ে কি খবর হয়েছে সেটা চিন্তা করে না যদি আল্লাহ এমন একটু কিন্তু তারা এখানে আল্লাহ তালা তাদেরকে গুনা করার জন্য তবা করার জন্য এখানে নিয়ে আসলেন তারা আল্লাহ সঙ্গে এখন আরো বেয়াদি করছে তো আল্লাহ তালা রাগসা হয়ে গেলেন কি করলেন তিনি হ্যাঁ এস্তেফা হাতাথুমো সব বিজলির মতো কিছু একটা এসে গেল এবং জমিন কেপে গেল এমন জোরে আওয়াজ আসলো এবং আলোর নূর ঝলকানি এসে গেল জমিন কাঁপা শুরু করে দিল এই ক্ষণিকের মধ্যে তাদের জন্য কম্পের মতো বিরাট কিছু ঘটে গেল এবং তারা সবগুলো অনেক রেওয়াজে আছে তারা সব মরে গেল শত্তুদম শেষ নিমিশের মধ্যে শেষ হয়ে আল্লাহ তালা আজাব দিয়ে ধ্বংস করে ফেললেন এখন তাদেরকে তো আল্লাহ আজাব দিয়েছেন তারা আজাবের মোস্তাহী সবগুলো মেরে টেরে তুমি এখন আসছ না সবগুলোকে মারার বুদ্ধি করে নিয়ে গেছো কি জবাব দেবে তাদের কাছে মুসা এখন খুব বেকায়দা আর তারপরে তো নিজের উম্মত বেয়াদবি করলেও আল্লাহ তাল্লাহ তাদেরকে যে আল্লাহ আপনি চাইলে এদেরকে আগেই হালাক করতে পারতেন যখন গরুর চলছিল তখন তো হালাক করতে পারতেন আল্লাহ তালা আমি যখন বাইরে ছিলাম এখন হালাক করে দিতে তো আমার বিপদে ভালাই আর আল্লাহ আপনি হালাক করলে তাদেরকে হালা করতে পারেন স্বীকৃতি দিচ্ছেন আল্লাহর কাছে মাথা মতো করেই কথা বলছেন তবে এ দরখাস্ত দিচ্ছেন এত হলে কুনা উল্টা পাল্টা কথা বলে এই জন্য আল্লাহ তালা আপনি আমাদের জাতিকে এভাবে হালাক করে দেবেন কারণ এরা যদি হালাক হয়ে যায় এই মৌতের খবর ওখানে চলে যায় বাকিরা আরো বিদ্রোহী হয়ে উঠবে আল্লাহ আপনি এভাবে হালাক করে দিবেন আমাদেরকে ক্ষতিগ্রস্ত করে ফেলবেন নবী করিম সাল্লাহ আল্লাহাম দোয়া করেছিলেন আল্লাহ তাল্লাহ কাছে বদরের যুদ্ধে যুদ্ধ শুরু করিয়ে দিয়ে মুখামুখি করে দিয়ে ওনার কাউমকে কাফরে কমের মোকাবিলায় নিজে গিয়ে আল্লাহর কাছে ফরিয়াদ করা শুরু করলেন আল্লাহ আজকে যদি আপনার এই মমিল গুলোকে হালাক করে দেন তাহলে দুনিয়ার মধ্যে ইসলামকে পৌঁছিয়ে দেওয়ার জন্য যাদেরকে জোগাড় করেছিলাম আল্লাহ সেগুলো শেষ হয়ে যাবে আমি কিভাবে আল্লাহ আপনার এই দায়িত্ব পালন পাবেন না তিনি যে দেশাল দায়িত্ব পালন করবেন তার সে সুযোগ থাকবে না এই জন্য তিনি আল্লাহ তার কাছে আকুতি করে জানালেন যে আল্লাহ এই যারা বুঝে নাই এরা আসলে এদের বুঝ কম সুফাহা বেউকুব আল্লাহ নাকি তাদের চ্যালেঞ্জ করতে আল্লাহ তিনি তাদের পক্ষ থেকে এখন আল্লাহর কাছে মাপ চাচ্ছেন আর কি করবেন নবী ঠিকছেন কমকে ঠিক করতে হবে উম্ম ঠিক করতে হবে আমি তোমাদেরকে ফিট নাই নিক্ষিপ্ত করবো পরীক্ষার মধ্যে ফেলে দিয়ে পাশ করাইতে চাইব এরকম সেদিকেই তিনি নিয়ে বলেন যে আল্লাহ আপনি যে ফিতনা অর্থাৎ পরীক্ষায় পাশ করতে দিলেন আমার কম তো ফেল করলে ফেললো ওখানে গরিব পূজা করলো এখানে আদবি করলো করলো ফেল আল্লাহ আপনি দিয়েছিলেন তারা ফেতনায় নিক্ষিপ্ত হয়ে গেল এবং ফেতনায় এটা তো আপনার মর্জি আপনি যাকে চান তাকে গোমরা করে দেবেন যাকে চান তাকে হেদায়ত দেবেন অর্থাৎ আপনার পক্ষ থেকে মঞ্জুর না হলে তো আল্লাহ হেদায়ত কেউ পাবে না আপনার পক্ষ থেকে মঞ্জুর হওয়া লাগবে মঞ্জুর না হলে গোমরা হয়ে যাবে আল্লাহ আপনি আমার কমকে হেদায়েত মঞ্জুর করে দেন এটাই তিনি বুঝাতে চাচ্ছেন এই নয় যে আল্লাহ যাকে চায় হেদায় তাকে চায় গুমরা করে দেন আল্লাহ তাল্লাহকে এইরকম নাউজবিল্লাহ খান খেয়ালি কোন শব্দ কি আল্লাহর জন্য প্রযোজ্য হতে পারে কখনো নয় তিনি কোনো কাজই এইরকম ভাবে করেন না তবুও তিনি বললেন যে যাতে করে হেদায়তের মালিক তিনি হেদায়ত না দিলে কেউ হেদায়ত পাবেনা আল্লাহ দিকে হেদায়তের দায়িত্বটা তিনি দিলেন বা ক্ষমতা রেখে দরখাস্ত হে আল্লাহ আপনি আমাদের ওয়ালি আল্লাহ মোমিনদের ওয়ালি আল্লাহিনা মানু আল্লাহ মোমিনদের ওয়ালি অর্থ কি আমরা অনেকবার শুনেছি আল্লাহ একান্ত আপনজন ভরসার স্থল ভরসার জায়গা যার উপরে নির্ভর করা যায় তিনি আল্লাহ আল্লাহ হচ্ছেন সেই ওয়ালি আমাদের জন্য আর মানুষ ওয়ালিকে যে মানুষ ওয়ালি আল্লাহর উপরে ভরসা করে আল্লাহ তালার নিজেকে একান্ত আপন মনে করে আল্লাহ অনেক কাছাকাছি যায় ইবাদত করতে করতে হক হালাল শরীরের উপরে চলতে চলতে তিনি হচ্ছেন আল্লাহর আল্লাহ ও তার ওয়ালি ওলির দুই রকম যোগ্যতা আল্লাহর যোগ্যতা কি তা আমরা জানি তিনি তাকে হেদায়ত দেন তাকে আল্লাহ খেয়াল করেন সেই বিপদে বললে আল্লাহ তাকে সাহায্য করেন আর মোমেন আল্লাহর ওয়ালি সে আল্লাহর হুকুম মেনে আল্লাহর ভরে তাওয়ার ইবাদত করে আল্লাহর কাছাকাছি হয়ে যায় তো তিনি বললেন যে আল্লাহ আপনি আমাদের ওয়ালি আমাদেরকে আর কোন ওয়ালি আছে বিপদ আপনি উদ্ধারকারী দরখাস্ত দেওয়ার জায়গা আমাদেরকে আর কোনোটা আছে আপনি ছাড়া তো আমরা ভুল করেছি আমার কম ভুল করেছে আল্লাহ আপনি তাদেরকে মাফ করে দেন আমাদেরকে সবাইকে মাফ করে দেন আমাদেরকে রহম করেন বেশি করে রহমদান করেন আল্লাহ ও খাই ফির আপনি সর্বোত্তম ক্ষমাকারী আপনি সর্বোত্তম ক্ষমাকারী আপনি এত সুন্দর করে ক্ষমা করেন এত বেশি ক্ষমা করেন এত ক্ষমা করতে পারেন আপনার তুলনা কোনো জায়গাই নেই আল্লাহ আপনি আমাদেরকে মাফ করে দেন বহু তরিকা তিনি আল্লাহর কাছে দরখাস্ত দিচ্ছেন আরো দরখাস্ত দিচ্ছেন আপনি আমাদেরকে দুনিয়ার মধ্যে হাসানা দেন ভালো দেন আর আখেরাতেও তাই ভালোই দেন এটা মূসা আল্লাহ দোয়া করে ছিলেন পাখি এই দোয়াটাকে আল্লাহ তালা আমাদেরকে আরো সুন্দর করে শিখিয়ে দিয়েছেন কি রবাফি হাসানা এই দোয়ার অর্থ কি দুনিয়ার হাসানা অর্থ কি দুনিয়ার মধ্যে এক নম্বর দিনদার হওয়া দুনিয়ার ভালো জিনিসের সর্বপ্রথম কোনটা দিনদার হতে পারা ইমানদার হতে পারা আমলের মধ্যে ঢুকতে পারা আল্লাহ তালাকে সম্পর্ক মজবুত করা এটা সবচেয়ে বড় নিয়ামক এছাড়া দুনিয়ার মধ্যে আরো আছে সুন্দর স্ত্রী পাওয়া ভালো ছেলে মেয়ে পাওয়া সম্পদের হালাল তরিকায় সুন্দর বাড়ি গাড়ির মালিক হওয়া এগুলো সবগুলো দুনিয়ার হাসানাতের মধ্যে আসে আর আখরাতের হাসানা হিসাবের দিনে পাশ করা কবর আজ থেকে মুক্তি তারপরে আল্লাহ তাল কাছে জান্নাত নিশ্চিত করা আর পরিষ্কার যাহ নার থেকে থেকে আমাদেরকে আল্লাহ বাঁচিয়ে দেন এইরকম আল্লাহ করলেন তারপরে বললেন ইন্না হুদেনা ইক আমরা আপনার কাছে হেদায়েত নিয়ে হেদায়ত চাচ্ছি হেদায়ত নিয়ে এগিয়ে আসছি হুদনা হাদা হাদা ইহাদি হেদায়ত থেকে হুদনা আমরা হেদায়ত পাওয়ার আশায় আপনার কাছে যারা হেদায়তের দিকে আসার জন্য চেষ্টা করছে চাচ্ছে দরখাস্ত দিচ্ছে প্রচেষ্টা চালাচ্ছে সেখান থেকে নামটা কিন্তু অর্থ খারাপ না সুন্দর অর্থ যদি কেউ কেউ বলেছেন নামে তাদের এক পূর্বপুরুষ ছিল তার নামে ইয়াহুদ হয়েছে এটা আরেকটি এসেছে। যাই হোক এখানে আল্লাহ আমরা কি করছি এর হুদনার আরেকটি অর্থ এসেছে আই তুব না ওরা ও ইলাইকা আল্লাহ আপনার কাছে হৃদায়ত নিয়ে আশাল করছি আমরা যে গুনা করেছি আমার কম যে গুমা করেছি আমরা সবাই আপনার কাছে তবা করি তো আল্লাহ তাল্লা তখন বললেন এখানে পরে যেটা কথা আসছে সুরা আলবাহাতে অন্যান্য জায়গায় যেটা আসছে এই যে তাদেরকে সত্তরজন নিহত হয়ে গেল তারপরে আল্লাহ তালা কাছে তিনি দরখাস্ত করলেন আল্লাহ তাল্লাহ তাদেরকে কি করলো জিন্দা করে দিলেন তখন তারা জিন্দা হওয়ার পরে তারা বুঝল কি মসিবতে তারা পড়ে গিয়েছিল তখন তারা সোজা হয়ে গেল এবং তার কাউমের কাছে তবা করতে করতে গেল আল্লাহ আল্লাহতালার কাছে লজ্জিত হয়ে এই বেয়াদবীর জন্য এবং এই পজিটিভ মাইন্ড তারা তার কাউমের কাছে ফেরত গেল আল্লাহ তাল্লার কাছে যখন তিনি দোয়া করছেন মুসার আসাম তো আল্লাহ তাল সঙ্গে দোয়া করেন কথা দোয়া হলো কথা আল্লাহর সঙ্গে এই জন্য তিনি কালী মুল্লা আর আমরা যখন দোয়া করি আল্লাহ তাল কাছে আমরাও আল্লাহর সঙ্গে কথা বলি এই জন্য দোয়া আমরা বলি মুনাজাত মুনাজাত মু শব্দের অর্থ কি দুইজনে কানে কানে কথা বলা দুইজনে কানে কানে কথা বলা আমরা যখন দোয়া করি কি করি আল্লাহর সঙ্গে কানে কানে কথা বলি এই জন্য দোয়া বেশি জোরে উচ্চারণ করে সবাইকে নিয়ে করা তালে মুনাজা হয় না দুইজন হয় না বেশি হয়ে গেল তো। বুঝতে যেখানে রেখে দিয়ে আমরা খালি টান্নানি বেশি করে করি আমাদের প্যাট ভরে না সহিতরিকার উপরে টিকে থাকা আমি আল্লাহ তাল কাছে আমার মনের কথা বলবো একা একা আমার আল্লাহ একা একা শুনবেন আমাকে মাথ করে দিবেন এই পরিবেশ হলো মোনাজা যাই হোক আল্লাহ শুনেন এবং তিনি আল্লাহ তিনি কথা বলছেন মুরাজাতের মাধ্যমে দোয়ার মাধ্যমে আর মুসা আলাহসালাম ওনাকে কিছু আনসার দিচ্ছেন তবে আজাবি উসি বুভি মান আমার যে আজাব আছে আমি যাকে চাই সেটা তাকে দেব অর্থাৎ সে যদি নিজে তো সিনসিয়ারলি এবং তার মধ্যে ইসলাহ না আসে সে এরকম বিদ্রোহী হয়ে দুনিয়া থেকে চলে যায় তার কোন রিয়ালাইজেশন না হয় তাহলে এরকম লোকেরা আমার আজাবের জন্য তারা আজাব ডিজার্ভ করে তার আজাব তাদের পাও না এরকম কিছুকে তো আমি দেবই আর ও রাহমতি ওয়াসিয়া সাই তুমি রহমত দরখাস্ত করেছ আমার রহমত অনেক প্রশস্ত আর সমস্ত কিছুকে আমার রহমত ছেড়ে ফেলেছে কোন জিনিস নাই যে সেখানে আমার রহমত পৌঁছিনি কাফের বেদিন খানা খায় শরীর ঠিক আছে ছেলে মেয়ে আছে বাড়িঘর আছে তার নিরাপত্তা আছে এগুলো আল্লাহ ছাড়া সম্ভব হতো আল্লাহ তারা রহমত ফরমাবরদার না ফরমানে করে সবাইকে ক্রিমিনাল আল্লাহ রহমত পায় একটা নির্দিষ্ট সময় পর্যন্ত তো এভাবে আমার রহমত অনেক বেশি এখানে আরেকটা জিনিস আসে যে আমার আজাব যে গুনা করে তার জন্য সবাইকে আজাব পাবে না কিন্তু রহমত সবাইকে পাবে তাই না আল্লাহ রহমতটা এত বেশি আজাবের তুলনা সেটা অনেক বেশি সুসংবাদ আল্লাহ তালা দিচ্ছেন তাতে করে বাকিরাও তবাক করে তবে এই সবাই দুনিয়ার মধ্যে পায় কিন্তু দুনিয়ার মধ্যে রহমত পাইলে তো কাজ হলো না আসল জায়গাতে পাওয়া সেটা কোনটাই আখেরাতে ওইখানে কারা রহমত পাবে ওইটা আসল ক্রাইটেরিয়া কাফের আল্লাহর নাফরবানি করে এক অক্ট নামাজও পড়ে না ইমন ওয়ান না মজা করে খাচ্ছে মাশ আল্লাহ তার দুনিয়ার অনেক নিয়ামত তার হাতের কাছে আছে এই রহমত তার জন্য যথেষ্ট কারণ হবে না তার জন্য যথেষ্ট আনন্দের খবর নেই আখেরাতের আসল সেটা কারা কারা পেতে চাও ওটা নিশ্চিত কর এটা মিস হবে না তাকেই লেখে দেব ওই লোকগুলোকে যারা তাকুয়া অর্জন করেছে জীবনে আল্লাহ তালা হুকুমগুলোকে মেনে চলছে নিজের জীবনে গুণা থেকে দূরে সরে আসছে নেকির কাজ বাড়িয়ে দিচ্ছে এই তাক লোকগুলোকে আমি সেটা দেবেনা অবশ্যই মানে এইভাবে কয়েকটা উল্লেখ করে যারা ফরজ এবাদত ফরজ হুকুম আহকাম গুনায় কবির থেকে বেঁচে থাকা এই সবগুলো মিলে যারা তাক অর্জন করে তারা আমার আয়াতের উপরে আমার আয়াতগুলোর উপরে ইমান সন্দেহ নাই কোন ধরনের হেজিটেশন নেই তারা এনে ফেলে তাদের জন্যই আমি আমার রহমতকে লিখে দেব তারাই সৌভাগ্যশালী যারা আখেরাতে আমার রহমত পাবে এই রহমত পাওয়ার জন্য এই বন ইসাই কাহিনী বলে এই বনী ইসরা আয়াতগুলো যখন নাজিলাই বন ইসরা কয়েকটি গোষ্ঠী ছিল তাদেরকে আল্লাহ আকর্ষণ করছেন মনে করিয়ে দিচ্ছেন তোমরা যারা এই আয়াত শুনছ এখন তোমরা যে আমার নবীর উপর ইমান আনো না না আনলে কি ক্ষতি আর আনলে তোমাদের কত কল্যাণ লক্ষ্য করে শোনো আল্লাহ এই রহমত কারা পাবে আখেরাতের তাদের তাক আছে জাকাত দেবে যারা আমার আয়াতের উপরে ইমান যারা রসুল এবং নাবি যিনি উমি উম্মির অর্থ কি তার অক্ষর জ্ঞান নেই তিনি হচ্ছেন উম্মি এখানে লিঙ্ক করা হচ্ছে রসুল্লাহ সাল্লি সালাম মোহাম্মদ রাসুল্লাহ সালিসের কথা যে তোমাদের মধ্যে যারা ইসরায়েলের লোক হোক অন্য জায়গার হোক যারা এই নবী রাসুল এবং নবীর যিনি অক্ষর জ্ঞান যার নেই এই নবীর উপরে যারা ইমান আনে তাকে অনুসরণ করে তারাই রহমত পাবে এখন আসেন রাসুল বলছেন আবার নবী বলেছেন দুইটা বলেছেন রাসুল উল্লাগায় একটা বলেছেন দু যখন বলেছেন নবী এবং রাসুল আমরা অরিজিনালি আলোচনা করেছি নবী এবং রাসুলের পার্থক্য কি নবী হচ্ছেন যিনি আল্লাহ সবাই নবী কিন্তু রাসুল হচ্ছেন খাস বড় বড় পয়গন্দাররা যাদের কাছে আলাদা কিতাব এসেছে আলাদা শরীয়ত এসেছে আর নবী হচ্ছেন শরীয়তওয়ালা কিতাবাও নবী আর যাদের কাছে কিতাব আসে নাই অন্য নবীর শরীয়ত এবং কিতাবকে তারা অন্য জায়গায় পৌঁছাই দেন তারাও নবী সবাই নবী সব রসুল নবী কিন্তু সব নবী রাসুল নন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 সবসময় আধুনিক এখন আল্লাহর পক্ষ থেকে যিনি পৌঁছিয়ে দেন সঙ্গে তিনি আল্লাহ নিয়ে আসেন এই সেন্সে তিনি হচ্ছেন রাসুল আর নবি হচ্ছেন যখন তিনি লোকদেরকে আল্লাহর এই খবরটা পৌঁছিয়ে দেন সেই দিকটা লক্ষ্য করে তিনি নাবি তো এক সঙ্গে আসছে এই জন্য দুইটা বলার মধ্যে আরো অতিরিক্ত ফায়দা এই যে দু দিয়ে আল্লাহ তালা ওনাদেরকে পরিচয় করিয়ে দিচ্ছেন যে এই নবী এবং রসুল তিনি উম্মি তিন নম্বর তিনি উম্মি অক্ষর জ্ঞানহীন এটাকে আল্লাহ তালা এখানে প্রকাশ করলেন অক্ষর জ্ঞানহীন থাকা সাধারণত এটাতে একটা ভালো কোন গুণ না এটা প্রশংসার কিছু না এটার মধ্যে কোন ফজিলত নাই কিন্তু আল্লাহ তালা এই নবীকে আর নবীর উম্মি বলে লকব দিয়েছেন মানুষের কাছে কিছু জ্ঞান আছে নাজ্লা এরকম ধারণা করে তো আল্লাহ তালার মাসলাহাত হচ্ছে যে তিনি যদি লেখাপড়া জানতেন এমনিতে আর লোকেরা বলেছে যে সে আগের কিতাব গুলো তাও রাত ইঞ্জিরের কাহিনী ঘটনাগুলোকে নকল করে করে করে কেউ তাকে লেখে দেয় আর সেগুলোকে সে সকালবেলা আসে বলে আমার ঘরে কালকে রাতে হয়েছে তিনি বানান এখন তারা আবার সবাই জানে যে তিনি তো লিখতে পারেন না তাহলে বানান কেমন তাহলে কাউকে দিয়ে লেখায় তো সেলোকর বাড়ি কই কাকে দিয়ে লেখায় খুঁজি বাড়ি করো সেটা তো পারে না তো এখন যদি উনি লেখা জানতেন তাহলে কি বলতো যদি যে লেখছে লেখা জানে তো আল্লাহতালা তাদের কিভাবে ঠেকিয়ে দিলেন দেখেন তারা কোনো প্রমাণ পেশ করতে পারবে না তো আর দুনিয়ার কলেজ বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করে মানুষ কদুর জ্ঞানী হয় আর যাকে আল্লাহ তালা জ্ঞান দেন তার বিশ্ববিদ্যালয় কত বড় ভাই আল্লাহ দুনিয়ার মধ্যে মানুষ অনেক কিছু বড় বড় ডিগ্রি নিয়ে মূর্খ জানে না কিভাবে এই প্রস্তাব থেকে নিজেকে পাক করে একটু পবিত্র থাকবে এটাও জানে না তার গোসল ফরজ হয়ে গেছে কিভাবে পবিত্রতা অর্জন করতে পারবে এটাও জানে না গায়ে কত দামি সুত নিয়ে কত স্প্রে লাগাচ্ছে আর আস্ত না আগা থেকে মাথা পর্যন্ত করা হয়নি তাহলে এই যে মানুষের জ্ঞান যদি ওহির জ্ঞান আল্লাহ তালার জ্ঞান আল্লাহ তাকে শিখাবেন আল্লা মানি রব্বি তো আহসানি ও আদা মানি রব্বি তো আহ আহসানা আল্লা তালা আমাকে শিখিয়েছেন অত্যন্ত সুন্দর জ্ঞান শিখিয়ে দিয়েছেন আল্লাহ আমাকে আদব আখলাক্টার সুন্দর মহামাক লেনদেন শিখিয়েছেন তিনি আমাকে সর্বোত্তম তার সর্বোত্তম আদবে দীক্ষিত করেছেন কাজেই এখানে কোন কোন সময় মনে করে আর নবীল ও মে নিরক্ষর নবী অক্ষর জ্ঞানহীন নবী এই কথাটা বললে কি নবী করিম সাল্লাহ শান্তা মনে হয় ছোট হয়ে গেল আপনি বুঝতে পারেননি না শান আরো বড় হয়েছে তিনি যে সমস্ত জ্ঞানের খবর দিয়েছেন যে কিতাব যে কোরআন আছে পৃথিবীর বড় বড় পন্ডিতরা এই কোরআনকে নিয়ে এখনো যখন তারা হয়ে যায় হাজি কথা যখন তারা শুনি কোনো কোনো খবর এই যে মায়ের প্যাটে তিনটি অন্ধকারের ফেটাস থাকে বেবি থাকে এই খবর তিনটা অন্ধকার কি পৃথিবীর মানুষ জানত না গত শতাব্দীতে এটা আবিষ্কার হয়েছে এবং কানাডিয়ান কয়েকজন ডাক্তার এটা আবিষ্কার করে বলল চোদ্দ কাবারের ভিতরে বাচ্চা থাকে এটা তো কোনো ডাক্তার কোনো মানুষে জানার খবর নাই মোহাম্মদ সাল্লামকে কোনো ব্যক্তি এই খবর দিতে সক্ষম না তিনি নিজেও ডাক্তারি করে এটা আবিষ্কার করার কথা না কারণ ওনার পরে তেরো চোদ্দশো বছরে কোন নিজের বানানো কোন খবর নয় তিনি যে আল্লাহর কাছ থেকে এসেছেন বলে দাবি করে সে আল্লাহ ঠিক এবং তারা ইমানে ফেলল এই নবী ও যারা এই নবীকে ফলো করে উন তাদের জন্য আল্লাহ রহমত কে লেখে দিবেন এই নবী উম্মির খবর ইহুদি এবং খ্রিস্টানদের কাছে ছিল এবং আছে এই নবীর খবর তারা তাদের কাছে লিখিত পাওয়া যাচ্ছে তাদের তাওরাতের মধ্যে এবং ইঞ্জিলের মধ্যে লিখিত আছে ইয়াতি কি লক্ষণ কিরকম হবে তিনি কোন এলাকায় আসবেন কোন ধরনের পরিবেশ থাকবে অনেক খবর বলে এবং নবী এবং ওনাদের আগে পরে যত নবী এসেছে সবাই ওসিয়ত করে গেছে নসিয়ত করে গেছে আখিরি নবী যখন আসবে এই এই সিমটম হবে সাইন হবে লক্ষণ হবে তাকে চিনতে কোনো অসুবিধা হবে না তোমরা তাকে তার খবর আসলেই দেরি করবো না ইমানে ফেলবা এবং যারা তাদের এই তাও রাত পড়তো ইঞ্জিন পরতো কিছু কিছু এর ভিতরে উল্টোপাল্টা থাকলেও স্টিল এই চিহ্ন গুলা ছিল এবং আল্লাহ তালা সে খবর দিয়েছেন তারা তাকে চিনতে পারে নবীকে দেখে চিনতে পেরেছে যেভাবে তারা তাদের ছেলে মেয়েকে চিনে কোনো বাবার কষ্ট হয় এর এটা কার ছেলে আমার ছেলে না অনুকের ছেলে না ছেলেকে দেখলেই চিনেন মেয়েকে দেখলেই চিনেন আপনার ছেলে আপনার মেয়ে যেমন কষ্ট হয় না এই নবী যে তাদের কষ্ট হয়নি যারা এনে ফেলেছে আর এই নবীকে অনুসরণ করছে তাদের জন্য এই রাসুর আখিরি নবী এসে তাদেরকে ভালো কাজের নির্দেশ দেবে ভালো কাজের দিকে ডাকবে মন্দ কাজ থেকে তাদেরকে দূরে সরিয়ে নেবে খারাপ কাজ থেকে নিষেধ করবে এবং তিনি কি করবেন তার যে শরীয় নিয়ে আসবেন কোনটা হালাল কোনটা হারাম যত জিনিস আছে সবগুলাকে হারাম করে দিবেন তিনি আল্লাহ পক্ষ থেকে যেগুলো যেগুলো আল্লাহ তালা উম্মদকে হারাম করেছেন এগুলো কোনটাই তৈব না সবগুলো কি আপনারা লোকাল ল্যাঙ্গেন তাই না আরবি শব্দ নিচু না পাক এইরকম জিনিস হচ্ছে আর তৈব হচ্ছে তার অপোজিট তাই নবী মোহাম্মদ সাল্লাম দেশরিয়ে দিয়ে দেবেন সেটা হবে সমস্ত খবিজ জিনিসকে হারাম করে দেবেন আর যত ভালো জিনিস আছে ইউ হেলদ তৈব পাক পবিত্র ভালো জিনিসগুলোকে হালাল করে দিবেন আল্লাহ আমাদের জন্য ভালো জিনিসকে হালাল করে দেন এখানে দুটো জিনিস আছে হালাল এবং তাই না তো আমরা চিনি এক খাস তারিখে জবা করলে হালাল হয়ে যায় আর তৈব হলো জিনিসটা ভালো কোয়ালিটি ভালো গরু ছাগল এগুলা তৈবা আর জবাই না করলে কি হবে না হালাল হবে না আর শুকর কুকুর এগুলা তাই খাবাই জবাই করলে হালাল হবে নাকি কোনো দিন তার জন্য জবাই করা শর্ত এখন জবাই করে আমাদের ডক্টর আব্দুল মুজিদ আত্মীয় একজন আছেন উনি অনেক হালাল খাবার টাবার ক্যাম্পেইন করেন সেটা হচ্ছে যে সমস্ত এই গরু ছাগলকে জবাই করা হয় ওই যে ইলেকট্রিক শক দিয়ে তারপরে জবাই করে মুরগি ইত্যাদি কে এগুলো তখন আর থাকে না এগুলো তখন রক্ত বের হয় না দামান মাস ফুহান জবাই করে দিলে ওই অবস্থায় না করে জবাই করলে যে পরিমাণ রক্ত আসে আর স্থান করে বেহস করে ফেললে অনেক ওই রক্তরা এইভাবে আসে না তিনি বলেন হয়তো বা হালাল হলো কিন্তু তৈবাত আর থাকলো না এবং এটা যে কোনো কোনো সময় আমি একটা হালাল দোকানে গেলাম নিজে দেখি যে প্রায় প্রায় দেখা যায় নন মুসলিম কাস্টমার আসে আমি জিজ্ঞেস করলাম যে নন মুসলিম তারা আসে দিস কোয়ালিটি অব দ্য মিট ইস গুড ফ্রেশ যে প্রবাহিত রক্ত যখন তো একটু যদি বের করে দেয় অনেক জারাম চলে যায় আর প্রবাহিত রক্ত যখন ভিতরে থাকে হারামগুলো এগুলো কিন্তু ওই জারামটা ভিতরে থেকে যায় আর এই জন্য তো দমান মাসফুল খান আল্লাহ হারাম করে দিয়েছেন প্রবাহিত রক্ত এটা খাওয়া যাবে না এইভাবে শরীয়তের বিভিন্ন দিকগুলো আমাদের জন্য তিনি যেটা রেকমেন্ড করে গেছেন আল্লাহর পক্ষ থেকে শরীর দিয়ে গেছেন সব ভালো ভালো জিনিস আমাদের জন্য আল্লাহ তাহলে হালাল করে দিয়েছেন আল্লাহুল্লাহ কি আমাদের সব প্রতিবাদ খাওয়ার আল্লাহ নসির করে দিল আর জবগুলো সবকে খাচ্ছে আল্লাহ যাদের কপাল খারাপ তারা সব খবিজ জিনিস খাচ্ছে আল্লাহ শুক্র আদায় করবেন না আলহামদুলিল্লাহ আল্লাহামদুল্লাহ যে আল্লাহ তালা তৈবাদ খাওয়াচ্ছেন এরপর হচ্ছে আরো কি কাজ করবেন তাহলে কিতাবের লোকেরা বনি ইসাইলের লোকেরা যদি এই নবীর অনুসরণ করে এই শরীর গ্রহণ করে তাহলে তাদের জন্য আরো ফায়দা আছে তাদের উপর যে বোঝা তাপিয়ে দেওয়া হয়েছিল এগুলা আল ওনার উসিলা আল্লাহ সরিয়ে দেবেন্লাহিম তাদের যে কয়েদগুলো ছিল বিভিন্ন রকম লিমিটেশন তাদের শরীরকে আল্লাহ অনেক টাইট করে দিয়েছিলেন বারে বারে তারা বিভিন্ন রকমের নবীর সঙ্গে বেয়া দাবি করার কারণে আল্লাহ তালা এভরি টাইম তাদের শরীরকে কি করেছেন টাইট করে দিয়েছেন অনেক হালার জিনিসকে আল্লাহ আরাম করে দিয়েছেন কোন চর্বি তারা খেতে পারবে না তবে যদি হাড্ডির সঙ্গে চর্বি লেগে থাকে ওটা একটু খাইতে পারবে যেমন গালি যা আছে না পাকি যেগুলো পায়খানা পায়খানা জাতীয় জিনিস এগুলো কাপড় ধুইলে সাফ হবে না কাপড় ওটাকে কেটে ফেলে দিতে হবে ওই অংশটুকু এবং তাদেরকে তবা করানো হলো করার কারণে কি তবা করতে হয়েছে নিহত করতে হয়েছে নিজেকে হত্যা করা লেগেছে আর কারো মাধ্যমে এছাড়া তবা কবুল হতো না এই উন্মতের কেউ যদি কোনো কারণে শেরিক করে বসে আল্লাহ মাফ করুন তারপরে সে যদি তবা করতে চায় তা কি কত করার দরকার আছে না আল্লাহ অনেক হালকা করে দিয়েছেন অনেক জিনিসকে হালকা করে দিয়েছেন তাদের শরীর অনেক জামিলা আছে তাদের হলো ডেয়েরি জিনিস আর গোস্ত সঙ্গে রাখতে পারবে না আলাদা ফ্রিজ লাগবে দুধ যে দুধ রাখতে হবে আলাদা ফ্রিজে আর গোস্ত রাখতে হবে আলাদা ফ্রিজে এরকম ডিম দুধ গোস্ত সব এক জায়গা রাখতে পারবে না তাদের শরীরের জিনিসে শনিবারে কোনো কাজ করতে পারবে না এত শক্ত আমি বলছিলাম যে একবার আমাদের তিন ধর্মের লোকদেরকে নিয়ে ওই আপনার এনএইচ এস এটা প্রোগ্রাম করলো হিন্দু ধর্মের একজন খ্রিস্ট ধর্মের একজন আর মুসলমানদের পক্ষ থেকে আমাকে নিল এখন বলেন যে ডাক্তার প্রফেশনাল সবাই আছে। এখন মেডিকেল প্রফেশনালরা কিভাবে বিভিন্ন ধর্মের লোকদেরকে তাদের নিজ অনুযায়ী সার্ভ করবে তাদের কালচারগুলো জানার জন্য তারা একটা বড় হেলথ প্রফেশনালদের আয়োজন করলো তো ওখানে আহ ধর্মের প্রতিনিধিত্ব করলেন তিনি যে আমাদের শনিবারে কাজ করা যাবে না এমনকি কোন রোগী যদি নিজে লিফ্টে উঠতে হয় সেটাও কাজে বিভিন্ন যারা ভ্যারি কি বলে এক্সট্রিমলি ফলো করে স্ট্রিক্টলি ফলো করে তাদের শনিবারে কোনো কাজ করতে পারবে না এমনকি লাইটের সুইচটা অন করতে পারবে না লিফ্টের সুইচ অন করতে পারবে না তো আমরা করলাম তাহলে সে এখন যদি তার যে মনে উঠতে তাদের নি আমরা বলছি যে আল্লাহ তালা যা আমাদেরকে কি আসান দিয়েছেন কত রহমত করেছেন এত কঠিন শরীয়ত দেননি এরকম তাদের ধর্মের শরীয়তের মধ্যে অনেক লিমিটেশন আছে আরেকবার আমরা গেলাম বজ আমাদের সঙ্গে সেখানে ইহুদি খেলেন এখন এক বেচারা অন্য বেচারা বিভিন্ন খাবার দাবার খায় কোষার খাবার হলে খায় এক বেচারা খাবার এমন দূর অবস্থা ড্রাই ফ্রুট নিয়ে গেছে তার কোষার ড্রাই ফ্রুট কোন খাদ্য সে খেতে পারবে না এমনকি তাদের প্লেট এবং চামচ এগুলো ইউজ করতে পারবে না এগুলো কষার হওয়া লাগবে তো এখন সে এখান থেকে নিয়েছে নিতে গিয়ে তারপরে এখন আর ওগুলা শেষ হয়ে গেছে এখন সে চা খাবে যে চা খাওয়ার জন্য নর্মাল কাপ সে ইউজ করতে পারবে না তখন কি করলো অপেক্ষা থাকলো যে কোন জায়গায় যেটা কখনো ব্যবহার করা হয়নি কেউ ব্যবহার করে নাই এইরকম একটা পাত্রে সে তাকে চা খেতে হবে তখন অনেক খোঁজাখি করে ওই যে ডিসপ্লেসব কাপ পাওয়া যায় কিনা যেটা কেউ ব্যবহার করে নাই ওইটা জোগাড় করে এনে তারপরে চা খেতে পারলো সে কত লিমিটেশন আমি দেখলাম আমরা কোন ধর্মকে নিন্দা করি না ইসলাম কোনো ধর্মকে নিন্দা করতে আমাদেরকে নিষেধ করেছে রিলিজিয়াস হেট্রেড এগুলা ইসলামিক দৃষ্টিতে ঠিক নয় কিন্তু আমরা আমাদের দিনকে বোঝার জন্য এবং অন্য ধর্মের কিছু যেগুলো তাদের ধর্মের পরিচয়ে এটা দেওয়ার মধ্যে কোনো আপত্তি নেই এই দেশে আপনারা আর এই ক্লাসে ধর্মীয় শিক্ষা পড়ায় মুসলমানদের ধর্মীয় শিক্ষা কি হিন্দুদের বা খ্রিস্টান ইহুদের ধর্মীয় শিক্ষা কি কোন ধর্মের কি শিক্ষা এটা বলতে পারবেন কিন্তু কোন ধর্মে কে আপনি নিন্দা করতে পারবেন না বা কোনো ধর্মের ফজিলত বাড়াইতে পারবেন না ওই আর এই ক্লাসের কিন্তু আমরা আমাদের এখানে আমাদের ইসলামের ফজিলতে গাইতে পারবো ইনশাল কিন্তু কোন ধর্মের নিন্দা করাটা ঠিক হবে না কিন্তু দিস ইজ ফ্যাক্ট আল্লাহ তারা যেটা বলেছেন যে এভাবে বলছেন যে তোমাদেরকে এই নবী উপরে ইমান আরো তোমাদেরকে আল্লাহ তারা এক সহজ শরীয়তের দিকে নিয়ে আসবে এই নবী কি করবেন তোমাদের কাছ থেকে অনেক বোঝা সরিয়ে দেবেন অনেক কষ্ট অনেক লিমিটেশন দূর করে দেবেন যেগুলো তাদের উপরে ছিল কেন তাহলে এগুলা বলার পরে এখন আল্লাহ বলছেন যে সমস্ত যারা ইমান আনবে ইসরায়েলি সম্প্রদায় থেকে ইহুদ্দিন আসরাদের থেকে আহলে কিতাব থেকে আর এই নবীকে যারা সাহায্য করবে এই নবীর সাহায্যে যারা এগিয়ে আসবে এবং যে নূর এই নবীকে দেওয়া হয়েছে লাইট কোরআন ওয়াহী, এটাকে যারা ফলো করবে যারা তার প্রতি নাজিল হয়েছে উলাইকা ইকাহুল মফিল এরাই হলো সত্যিকার কামিয়াব এরাই সফল কাম এভাবে আল্লাহ তালা তাদেরকে কি করলেন আল্লাহ তালা তাদেরকে আবেদন করলেন বা তাদের প্রতি আহ্বান জানালেন যাতে তারা নবী মোহাম্মদ সাল্লামের দুশ্মনী না করে তার প্রতি ইমান আনে তারা কামিয়াব হয়ে যাবে এর তো আল্লাহ তালা চান আল্লাহ তালা তো দুনিয়ার মানুষকে শাস্তি দেওয়ার জন্য সৃষ্টি করেননি ওমার খালাক্তান ইনসা ইলি আবুদুল আল্লাহ ইবাদতের জন্য সবার তো আল্লাহ তালা কল্যাণ চান কিন্তু তারা সেটা না। এরপরে মৌসা আল্লাহ কাহিনী আরো আছে কিন্তু ফাঁকি দিয়ে যেহেতু মদিনায় ওনার উন্মতের যে অংশটা ছিল তাদেরকে আল্লাহ নসিহত করে ইমানের দিকে ঢুকেতে চান ওনারা ওয়াহিনাজিল হচ্ছে আর তাদেরকে আহ্বান করা হচ্ছে এখন আল্লাহ তালা ইহুদিদেরকে এবং দুনিয়ার সমস্ত মানুষকে দেখে বলছেন মুসা আলাহাম কাহিনীকে একটু ব্রেক দিয়ে আল্লাহ তালা আহ্বান করছেন পক্ষ থেকে রাসুল হিসাবে এসেছি জামিয়া তোমাদের সবার কাছে এসেছি আমি শুধু কয়েকজন আরবের কাছে আসিনি আমি আও সবার কাছে আসিনি আমি কোরাইদের কাছে আসিনি আমি সমস্ত দুনিয়ার মানুষের কাছে এসেছি আমাকে উপরে ইমান আনা প্রত্যেকটি মানুষের উপরে ফরজ আল্লাহ আমি সে আল্লাহর পক্ষ থেকে রসুল যে আল্লাহর হাতে আকাশগুলো এবং জমিনের মালিক আনা সে আল্লাহ আমাকে পাঠিয়েছেন মনে দেখো না যে আমি এসে বললাম আমি রসুল হয়ে গেছি দাবি করছি আকাশ জমিনের যিনি মালিক সৃষ্টিকর্তা সে আল্লাহর পক্ষ থেকে আমাকে এই দায়িত্ব দেওয়া হয়েছে সে আল্লাহকে তোমরা আশা করি সবাই চিন তিনি ছাড়া মৃত্যুর মালিক যে আল্লাহ সে আল্লাহর পক্ষ থেকে আমি রাসুল হিসেবে এসেছি কাজেই সেই আল্লাহর প্রতি ইমান আনো আর দেরি করো না তার রাসুলের প্রতি ইমান আনো যে রাসুল তিনি আবার নবী আবার হচ্ছে করার জন্য যিনি নিজে আল্লাহর প্রতি ইমান আনেন ওয়াকালিমা তিহি আল্লাহ তালা সমস্ত বাক্যগুলো কথাগুলো কালামগুলের উপর যিনি ইমান আনেন এবং এই আল্লাহর কালাম শুধু এই কথা নয় তাওরাত ইঞ্জিল জাবুর সমস্ত গুলার উপরে এই নবী ইমান আনেন সেগুলোকে অস্বীকার করেন না আর সেই আল্লাহর সেই নবীর তোমরা অনুসরণ কর আশা করা যায় তোমরা হেদায়ত পেয়ে যাবে আশা করা যায় তোমরা হেদায়ত পেয়ে যাবে যদি এই নবীর অনুসরণ না করো তাহলে তোমরা হেদায়ত পাবে না গুমরা হয়ে যাবে তোমরা কে চাও অর্ডার দিচ্ছেন কিন্তু তাদের অনেকেই এ কাজ করল না মেজরিটি ইমান আনলো না মদিনায় বসেও তবে কিছু এনেছে তো আল্লাহ তালা সবাইকে আবার কিছু যে এনেছে এটাও আল্লাহ কিছু লোক আছে যারা হক থেকে হেদায়ত নেয় যুগের যুগে সবাই গোমরা ছিল না ওনার সবাই ওনার পরে এবং নবী মুহাম্মদ সাল্লামকে যারা পেয়েছে ইহুদি জাতির তারাও কেউ কেউ ইমান এনেছে ওনার প্রতি আবদুল্লাহ সালাম থেকে শুরু করে অনেকে এরকম মদিনার এনেছেন এবং তারা এই কোরআনকে নিয়ে তারা তারা হক রাস্তায় চলে আসে তারা ইনসাফের রাস্তায় চলে আসে এবং এর ভিত্তিতে তারা ফায়সালা করে তাহলে এখানে স্বীকৃতি দিয়েছিলেন বরি ইসরা যে সমস্ত লোকেরা ইসাম কবুল করেছিল তাদেরকে আল্লাহ তালা স্বীকৃতি দিলেন যাতে করে নবী মুসার সমস্ত কাউমই যেন দোষারূপের মধ্যে না পড়ে যায় ওই তাদেরকে আল্লাহ বের করে নিয়ে আসলেন এরপরে এই নসিহাতের পরে আল্লাহ তালা আবার যাবেন মুসা আল্লাহ কাহিনীর দিকে তাদেরকে আল্লাহ তালা কি পরিমাণ সেবার করেছেন যাতে এগুলো শুনে মদিনার ইহুদিরা আল্লাহর প্রতি একটু এগিয়ে আসে যে তোমাদেরকে আমি আর কি কি হেল্প করছি দেখো তোমাদেরকে আমি পানি এনে দিয়েছি পাথর থেকে পানি কিভাবে এসেছে এই কাহিনী আল্লাহ আগামী আমরা বলবেন একশো ষাট নম্বর আয় থেকে আগামী সপ্তাহে আমরা তার সালমা ডিজাইনার আবায়া হাউস আমাদের রয়েছে আকর্ষণীয় ডিজাইনের দুবাই সৌদি ইন্ডিয়ান ও ইরানিয়ান আবায়া সহ কাফতান ওপেন আবায়ের বিশাল সমাহার